হুদা জমার জো দেবী দেখা ও চুল হাচু বিদা ও চুল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 ইমাম আবু নাস্তিকদের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন এবং অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানালেন দিন তারিখ ঠিক করে বিতর্কের আয়োজন করা হলো। বিতর্কের দিন বিতর্ক দেখার জন্য সকলে উপস্থিত নাস্তিকরা ঠিক সময়ে মঞ্চে এসে উপস্থিত হলো ইমাম আবু হানিফার রাহেমাহুল্লাহ ইচ্ছা করেই দেরি করতে লাগলেন আবু হানিফর রহেমহুল্লাই রাস্তে দেরি হচ্ছে দেখে নাস্তিকরা হইচই শুরু করলো।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 এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না আবু হানিফর রাহিমহল্লা তখন তাদেরকে লক্ষ্য করে বললেন একটি গাছ চিরে একা একা নৌকায় পরিণত হয়েছে এবং আমি সেই নৌকায় জুড়ে এখানে এসেছি এই ঘটনা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না তারা বলল না আবু হানিফর রাহিমহুল্লা জিজ্ঞেস করলেন বিশ্বাস না হওয়ার কারণ কি। তারা বলল মানুষ বা যন্ত্রের সাহায্য ছাড়া একটা নৌকা কখনও নিজে নিজে তৈরি হতে পারে না আর কোনো মাঝি বা নিয়ন্ত্রক ছাড়া কোনো নৌকা একা একা চলতে পারে না এই জবাব শোনা মাত্রই আবু হানিফ রাহেমহুল্লাহ বলে উঠলেন আমার আজকের বিতর্ক এখানেই শেষ কারণ তোমাদের বিশ্বাস অনুযায়ী কোন মানুষের স্পর্শ ছাড়া কোন স্রষ্টা ছাড়া একটা নৌকা যদি একা একা তৈরি হতে না পারে তাহলে এই বিশ্বজগৎ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় সমুদ্র নদী নালা গাছপালা পশু পাখি এগুলো কোন স্রষ্টা ব্যথিত একা একা কীভাবে সৃষ্টি হলো একটা নৌকা যদি কোনো নিয়ন্ত্রক ছাড়া একা একা চলতে না পারে তাহলে এই বিশ্বজগত কোনো নিয়ন্ত্রক ছাড়া একা একা কীভাবে পরিচালিত হচ্ছে এই কথা শুনে নাস্তিকদের বাকরুদ্ধ হয়ে গেল তারা হতবাক হয়ে গেল এবং জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না কাফার ফাবুিত